আব্দুল্লাহ রদিল্লাহ তালান্নতে বর্ণিত নাবি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কারো হলফ করতে হলে সে যেন আল্লাহর নামেই হলফ করে নতুবা চুপ করে থাকে